السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله وصحبه ومن تبعهم باحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا सम्मानित दर्शक मंडली रियादुस्ल हम सामने दरस नहीं एसे और आजकल जे विषय आलोचना होती हलो हो धर्ध्याय बाकी अवशिष्ट हादिसगुली तो आज के जे हादी थे आलोचना शुरू करब से हादिस हल الله قال صلى কাল অলি ইবন আব্বাস আতা বিন আবি রবাহ তিনি বোলেন তিনি বলছেন যে আমি তোমাকে কি জান্নাতের একটা মহিলা দেখাব না পাকল তাই বললাম দেখান বালা অবশ্যই দেখান কআালা তখন তিনি বললেন হা দিহিল মারা এই যে কালো মহিলাটি আছে বলছিলেন যে আমাকে মৃগি রোগ আছে আমি মৃগি রোগ আমাকে আক্রান্ত করে বা ইমনি এত কাশাফু এবং এই রোগকে যখন আমার উপর চড়ে বসে তখন আমি আমার শরীরটাকে কাপড় থেকে অলঙ্গ করে ফেলে দিই হে নবী সাল্লাম আপনি আল্লাহর কাছে এই বিমারি থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ বলেন তুমি যদি সবুর করো তাহলে এর বিনিময় পাবে জান্নাত যদি তুমি ধৈর্য ধারণ করো এই অবস্থায় তুমি জীবন জীবনযাপন করো রোগ নেই তাহলে এর বিনিময় পাবে জান্নাত আর তুমি যদি আমাকে দোয়া করতে বলো তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তোমাকে সফা দিয়ে দিবে ফকালাত তখন ওই মহিলাটি বললেন আস धारण कर मुक्त दो दा कर रोग ट चढ़े बस तक उलंग एक विषय आल्ला दो आल्लाक जान उलंग ना हो जाए जन थार तौफ दान करें तो आल्ला नबीलम तरह दोआा कराता এই কাপড় খোলা থেকে মুক্ত করেছেন বটে কিন্তু একমাত্র যেহেতু আল্লাহ তুমি যদি এই রোগ থাকা সত্ত্বেও যদি তুমি ধরো তাহলে এর বিনিময় তুমি জান্নাত পাবে তো ওই মহিলাটি জান্নাতের আশায় এই রোগটাকে আর সে রোগ অবস্থায় থাকাটাকে প্রাধান্য দিয়েছেন সেই হাদিসটি বখারি এবং মুসলিম নিয়ে এসেছেন তো এই হাদিস থেকে যেটা আমরা शिखते अनेक समय मानुषर ऊपर बाला मुसिबत आता से, से बाला मुसिबत थे के नीजे के बहुत चेष्टा क्यों ये मन रखते आल्ला पाई मानुषिबत दें एर बनीमयदी को धर्य धारण करल्लास भलो किचू आशा रखे धर्म कारण आल्ला पा तरह बनीमय जाना दान कर আল্লাহ পাক আমাদেরকে প্রথমত সকল রকম থেকে হেফাজত করুন তারপরেও যদি আমাদের উপর وسلم রহমান আব্দুলাম من ও وسلامه আলাইহিম আবু আব্দিম যখন আমি আল্লাহ নবী সাল সালামকে দেখছিলাম যে উনি ইয়াহ কি নবীন কোন একজন নবীর ঘটনা যখন উনি বলছিলেন যেই নবীকে তা তার সম্প্রদায়রা কষ্ট দিয়েছে ওনাকে মারপিট করেছে এবং তাকে রক্তাক্ত করে দিয়েছে ওই নবী যে নবী তার সম্প্রদায়েরা রক্তাক্ত করে দিয়েছে ওই নবী তার চেহারা থেকে রক্ত তো মুসছেন আর মুখে বলছেন আল্লাহ ফিরি কৌমি মক্কাবাসীরা যখন নির্যাতিত করেছেন নির্যাতন করেছেন জুলুম করেছেন নবী মুহাম্মুর রসুল্লাহ সালামকে পাহাড়ের ফ্রেশ তারা এসে বলেছিল হে আল্লাহ নবী সাহসালাম আপনার সঙ্গে আপনার সম্প্রদায় কি ব্যবহার করেছে এটা আপনার থেকে দেখে নিয়েছে আপনি যদি আল্লাহ নবীলাম বলেছিলেন না আমি পাকের পক্ষ থেকে রহমত হিসেবে দুনিয়ে এসেছি বিধাই আমার কারণে এদেরকে ধ্বংস করা যাবে না তবে আমি আশা রাখি এরা যদি আমার প্রতি ইমান নাও নিয়ে আসে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 তাহলে এই নবীর ওয়ারিসেরা যখন দিনের কাজ করবে দিন প্রচার করতে যেয়ে এদের উপর যে বালা মুসিবত আসবে না এমনটা নয় বরং এদের উপরও বালা মুসিবত আসবে এম অবস্থায় ধৈর্য ধারণ করতে পারলে আল্লাহ পাক এর বিনিময়ে আমাদের সকলকে জান্নাত দিবেন ইনশা আল্লাহ পরে যে হাদিসটি হাদিসটি হলে এমন আবি ও আন আবিদিন ও আবিহা আইনাম কল ما من حتى الله الله عليه রাজ হাদিস বর্ণনা করেছেন এবং বলেছেন যে আল্লাহ নবীম তিনি বলেছেন মমিনকে যদি স্পর্শ করে কোনো ক্লান্তি ওয়ালা অসাবিন অথবা কোনো রোগ ওয়ালা হাম্মিন অথবা দুঃখ চিন্তা ওয়ালা হাজানিন এবং উদ্বিগ্নতা ওয়ালা আদান এবং কোনো কষ্ট ওয়ালা গাম্মিন এবং দুঃখ অর্থাৎ কোনো মমিনকে যখন কোনো ক্লান্তি কোনো রোগ কোনো দুশ্চিন্তা কোনো দুঃখ কষ্ট যায় কিছু মমিনকে পৌঁছুক না কেন দিস্টির যেটা অর্থ সেটা হলেই যে মমিনের কষ্ট হোক দুঃখ হোক বেদনা হোক সেই কষ্ট ছোট হোক বড় হোক এমনকি পায়ে রাস্তায় হাঁটতে যেয়ে পায়ে যদি কোনো কাঁটা চুবে যায় তাহলে আল্লাহ নবীলাম বলেছেন ওই ব্যক্তি যদি এর উপর ধৈর্য ধারণ করে তাহলে এই কষ্টটি তার গুনার জন্য গুণ্য হবে এবং এর বিনিময় আল্লাহ মানুষদের গুনা কে ক্ষমা করে দিবেন এরপরে হাদিস্লাম তুই আর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 प्रखोप जर दुझार प्रचंड जरूरी जर चले तो अपन डबल ने कि अर्थात दूझार जर से आपनारे ना डबल हवा दरकार कल आल्ला आजाल हाँ विषय আর সেটা কি বলছেন হা বিষয়টি এমনই যখনই কোনো মমিন কোনো মুসলমানকে কোনো কষ্ট পুজবে কোন ক্লান্তি পুজবে এবং এমন কি কাটা বা এর চেয়েও निम्न सामान्य जिन जो मुसलमान के कष्ट देरमय आल्ला क्षमा देंला तला गुणा केफ कर दें झरे दिन जेम गास्त पता पड़े एम भाव आल्ला पा ओ व्यक्त घर थी व्यक्त गुणा झरिए दें तो हादिस परल मम जन् सब मंगल जो भलो अवस्थाय थके সুক্রিয় আদায় করলে তার বিনিময় সে পাবে আর যদি কোনো কষ্টের লিপ্ত হয়ে যায় অবস্থায় ধারণ করলে এর বিনিময় আল্লাহ পাকা করে দেন। এবং এর বদলা দিন দান করবেন আল্লাহ রব আলিন আমাদেরকে যেন সকল রকম বালামুসিবত থেকে হেফাজত রাখেন এবং কোন বালা মুসিবত যদি আল্লাহ তালা কখনো দিয়েও দেন তাহলে এমতো অবস্থায় আল্লাহ পাক যেন আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে হাজির দর্শক মন্ডলী ধৈর্যের অধ্যায় থেকে হাদিস আপনাদের সামনে আলোচনা করছিলাম যে হাদিস এখন আলোচনা করব সে হাদিসটি হলেই ওয়ান্লাম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 যে একজন যার যেরকম ইমান যত বেশি পোক্ত হবে আল্লাহ পাক সেই ইমানটাকে যাচাই করার জন্য আল্লাহ পাক তাকে সেই পরিমাণ দিবেন তো এই হাদিস থেকে বলছেন যেহেতু বালা মুসিবতের কারণে অসুস্থতার কারণে দুনিয়ায় কোন কষ্টের কারণে আল্লাহ পাক যেহেতু গুনা মাফ করে দেন বিধায় আল্লাহ যাকে পছন্দ করেন তাকে গুণা থেকে মুক্ত করার জন্য আল্লা পাক তাকে কখনো কখনো এরকম বালা মুসিবত দিয়ে থাকে এরপরে বর্ণনা করেছেন বলেছেন যে কোনো মুসিবতের কারণে কোন কষ্টের কারণে তোমাদের মধ্য থেকে কেহ যেন মৃত্যুর আশা না করে অর্থাৎ মুসিবত আসতেই পারে দুনিয়ার জীবনে কষ্ট হতেই পারে तो कष्ट जत बड़ो ना कें कष्टर कारण मृत्यू आल्ला नबी सा आल्ला मृत्यु दान करो आल्लाह तुम्हें मेरे फेले दाओ एक बला जाबना तुम्हें पड़ो तुम्हें कष्ट लिप्त हुए तुम्हारे जान मृत्युटा अति सहज मन कर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 এমতো অবস্থায় আমরা ওনার কাছে গেলাম হে আমাদের সাহায্যের জন্য দোয়া করবেন আপনি কি আমাদের জন্য আল্লাহ কাছে সাহায্য চাইবেন না আপনি কি আমাদের এই বালা মুসিবত থেকে মুক্তি হওয়ার জন্য আপনি কি কাছে দোয়া করবেন না ফাকাল আল্লাহ নবী বললেন তোমাদের পূর্বে যারা উম্মত ছিল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 এর পরেও আল্লাহর দিন থেকে তারা কোনো দিন ফিরে আসতো না শোনে রাখো হে আল্লাহর আল্লাহ এটা আল্লাহ অবশ্যই পরিপূর্ণ করে দিবে এবং তুমি যে আজকে ভয় ভীতি মনে করছো এটা কতটুকু বলছেন এটা একটা সাময়িক আল্লাহ তার দিনকে জয় করবেন বাতিলকে কে পরাজয় করবেন বলছেন এমনকি হাত্তা রাকিব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 জুলুম করবে নির্যাতন করবে এরকম ভয় তাদের থাকবে না তাহলে বুঝা আসলো যে আল্লাহ তার দিনকে অবশ্যই জয়ী করবে তবে সাময়িক ভাবে কখনো কখনো আল্লাপ মুসিবত দেন বালা মুসিবত দেন কেন দেন যে এই মুসিবতের মাধ্যমে আল্লাহ তালা মোমিনদের গুনা ক্ষমা করাতে চান এরপরে যে হাদিসটি হাদিস হলে আবদুল্লাহিন তিনি বলেন লাম্মা কানাই নিন নাসান রসুরাম না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 ও আস আর আল্লাহাম বন্টনের ক্ষেত্রে বললো আল্লাহর কসম খেয়ে বলছি এই বন্টনের ভিতরে কোন ঠিক হচ্ছে না ইনসাফ নেই এর ভিতরে ওমা ফিহা। এবং এই বন্টনের ভিতরে আল্লাহর সন্তুষ্ট বন্টন করা হচ্ছে আমি ওনার কানে পৌঁছাই দিব ওই কথাটি ফাত আমি তার কাছে আসলাম এবং ওনাকে এই কথাটি বলে দিলাম যে আপনি যে বন্টন করেছেন এ সম্পর্কে তারাই মন্তব্য করেছে ফাই এর আওয়াজ হাত কান আল্লা চেহারা লাল হয়ে গেল চেহারা এবং তার যদি আদল না করে তাহলে দুনিয়ার কে করবে আর সোম্মা কল এরপরে বললেন বলছেন আল্লাহ নবী মুসাকে रावी कथा टी आल्लाबीम कवस्था देख लाई मना कर लगे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 धारण कर दुनिया हल कष्टर जीवन एखे कष्ट कहो आराम कष्ट कराम कष्टर मजे आल्ला सन्तुस्ट जो धर््धारण करते बिमय आल्ला गुना माफ कर दीबें ठीक तेम ही भाव आल्लाजी और खुशी आल्ला तरफ मुस्लिम भाई सर्व अवस्था धर्ज धारण करा आल्लापा जन केफी दान करें आज के पर्यत परवर्ती आलोचना शरिक आहवान जान आजकल मतलब आलोचना शेष कर